আনাস রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম সবচেয়ে সুন্দর সবচেয়ে দানশীল ও সবচেয়ে শৌর্য বীর্যের অধিকারী ছিলেন আনাস রদিল্লাহ তাল্লান্ন বলেন একবার এমন হয়েছিল যে মদিনাহবাসী রাতের বেলায় একটি আওয়াজ শুনে ভীত শঙ্কিত হয়ে গিয়েছিল তিনি বলেন তখন নবী সাল্লাহু আলি সাল্লাম আবু তাল্লাহ রদিল তাল্লাহ এর গদিবিহীন ঘোড়ায় আরোহণ করে তরবারি ঝুলিয়ে তাদের সামনে এলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা ভয় করো না তোমরা ভয় করো না अतपर आल्ला रसुल्लामी योड़ाटी समुद्र मत द्रुतगामी पे